আব্দুল্লাবন মাসুদ রদিলাহতআন হতে বর্ণিত নাবী সাল্লিয়াল্লাম বলেন আল্লাহর চেয়ে অধিক আত্মমর্যাদাশীল কেউ নয় আর এ কারণেই তিনি সকল অশ্লীল কাজ হারাম করেছেন আর আল্লাহর প্রশংসার চেয়ে আল্লাহর অধিক প্রিয় কিছু নেই